আর রসুল বলেন আমার মুসলমান উম্মত যারা পরকালও চায় জাহাঙ্গাব দিকেও বাসতে চায় জাহনাতেও যাইতে চায় আমার দুনিয়াতে অবাধ বুক বিলাসও চায় এই সমস্ত উম্মত যারা দুনিয়ার বুক বিলাস বিসর্জন দিয়া সুদা পদে ব্যস্তে যেতে চায় তাদের সহ সর্বমোট মুসলমানেরা তিয়াত্তর দলে বিভক্ত হবে আজিদের সংক্ষিপ্ত অর্থ হইল বনি ইসরায়েল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর মুসলমান তিয়াত্তর দলে বিভক্ত হবে বনি ইসরায়েল কত দলে বিভক্ত হয়েছিল মুসলমান হবে কত দলে বিভক্ত এই কথাটা বলা মাত্রই অনেকের মনে প্রশ্ন জাগে সব মুসলমানের কোরআন এক নাকি চট্টগ্রামের মুসলমানের ভিন্ন কোরআন সব মুসলমানের আল্লাহ এক সব মুসলমানের কালেমা এক সব মুসলমানের কেবলা এক সব মুসলমানের নবী এক সব মুসলমানের সৈয়দ এক তাহলে গোল ত্যাগ হবে কেন প্রশ্ন জাগে কিনা লাগে না প্রশ্ন জাগে কিনা লাগে না সব মুসলমানের কোরআন এক কালেমায় এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনাদের জানা মতে আমাদের দেশে যত মুসলমান আছে সবাই নামাদি না কিছু বেনামাদি বেনামাদিও আছে নামাজি বেশি না বেনামাদি বেশি বেনামাজি বেশি নমাদি একদল মুসলমান বেনামাদি আর একদল মুসলমান নমাদি মুসলমানের যেই কালেমা বে মুসলমানের সেই কালেমা না ভিন্ন কালেমা নমাদি মুসলমানের যেই কোরআন বেনমাদি মুসলমানের সেই কোরআন না ভিন্ন কোরান নমাদি মুসলমানের যেই নবী বেনমাদি মুসলমানের সেই নবী না ভিন্ন নবী এখানে তোমরা দুই দল হলে কেন আগে বলো তারপরে আমি বলবো রসুলকে এক্তর দল হবে কেন কেন বললেন একমাত্র কারণ হাদিস শরীফে হজরত রসুল করিম সাল্লাহাম যে হাদিসে বলেছেন আমার উন্মত মুসলমানেরা তিয়াত্তর দলে বিভক্ত হবে সেই হাদিসে আল্লাহ রসুল কারণ সহ উদাহরণ সহ বিশ্লেষণ দিয়ে বলেছেন আমার উম্মত মুসলমানেরা তিয়াত্তর দলে বিভক্ত হওয়ার কারণ কি কারণটা বোঝার জন্য আল্লাহ রসুল যে উদাহরণ দিয়েছেন হাদিস শরীফে সেই উদাহরণটা বোঝার দরকার আল্লাহ রসুল হাদিস শরীফে একটা রুগের উদাহরণ দিয়ে বলেছেন রূপটাকে আরবি ভাষায় বলা হয় কালাম রূপ তাকে আরবি ভাষায় বলা হয় কালাম বাংলাতে রুখটার নাম জলাতঙ্ক মূলত এই জলাতঙ্ক রোগ এই রুগে যেই কুকুর আক্রান্ত হয় সেই কুকুর পাগল হইয়া যায় পাগল হইয়া পাগল পারা হইয়া মানুষকে কামড়াইতে থাকে ওই জলাতঙ্ক রোগে আক্রান্ত ভাবে আমার মুসলমান উন্মতের তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তর দল মুসলমান উন্মতের রক্তের কণায় কনায় রোগে রেখায় অবাধ দুনিয়ার দুনিয়ার অবাধ ভূক বিলাস এবং লুব লালসা তাদের রক্তের ফোনায় ফোনায় মিশে যাবে দুনিয়ার অবাধ ভূক বিলাসের লালসায় পড়িয়া পরকালের বেহেস্তের আশাও করবে হয়ে যাবে। একই দিকে বিশ্বাসী হইয়া এত দল কেন ওই দুনিয়ার লুবে পড়িয়া এত দল দুনিয়ার অবাধ ভূক বিলাসের লুবে পড়িয়া দুনিয়ার অবাধ ভূক বিলাসের লালসায় পড়িয়া মুসলমানেরা আন্দার রসুন বলেন তেহাজ তোর দলে বিভক্ত হবে তোমি আলমার রসুন বলেন বাহাত্তর দল মুসলমান হবে জাহান নামী একটা মাত্র মুসলমানের দল হবে মুসলমান উম্মতের মধ্যে বাহাত্তর দল হবে জাহাঙ্গ নামী একটা মাত্র মুসলমানের দল হবে তাহলে আর বাহাত্তর দল মুসলমান জাহাঙ্গ নামিয়ে কোন ব্যবধান আছে কি নাই অবশ্যই আছে রসুল বলেন মনতানি মিসকাল হপতানাম যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ থাকবে সেও চিরকালের জন্য জাহান নামে যাবে না কোনো না কোনদিন বাহাত্তর দল মুসলমান যে জাহান নামী হবে এদের অন্তরে লেসপত্র বাকি আছে সেই মুসলমান তাহলে এরা জাহান্নামী হবে বেদিন কাফির জাহান নামী হবে চিরকালের জন্য আর বাহাত্তর দল মুসলমানকে যে আল্লাহর রসুল হাদিস শরীফে জাহান নামী বলেছেন এরা বেদিন কাফিরের মতো চিরস্তায়ী জাহান নামী নয় এরা হবে দীর্ঘমেয়াদী জাহান নামী বেদিন কাফির হবে চিরস্তায়ী জাহান নামী আর বাহত্তর দল মুসলমান হবে বা কোন স্থায়ী না দীর্ঘ মেয়াদি কোন জাহান নামী নেই অল্প দিনের জন্য দু চার দিনের জন্য কেউ জাহান নামে যাবে না দু চার সপ্তাহের জন্য কেউ জাহান নামে যাবে না দু চার মাসের জন্য কেউ জাহান্নামে যাবে না কারণ অন্য হাদিসে উল্লেখ আছে হাসলের মাঠে বিভিন্ন রকমের সুপারিশ হবে সুপারিশ এর মধ্যে সর্বমুট ছয় প্রকার সুপারিশ হবে হাসরের মাঠে সর্বমোট ছয় প্রকার সুপারিশ হবে হাসরের মাঠে প্রথম প্রকার সুপারিশ হইল হাসরের মাঠের বিচার শুরু করার সুপারিশ এটা একমাত্র আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লা ছাড়া আর কেউ করতে পারবে না একমাত্র আমাদের নবী মোহাম্মদুর রসুল উল্লাহের সুপারিশে হাসরের মাঠে সমস্ত মানুষের বিচার কার্য শুরু হবে যে প্রথম নম্বরের সুপারিশ দুই নম্বরের সুপারিশ হবে একজন মানুষকে বেহেস্তে যে মর্যাদা পেয়েছে তার চেয়ে বড় মর্যাদা দেওয়ার জন্য তিন নম্বর সুপারিশ হবে হাসরের মাঠে একদল মানুষকে বিনা হিসাবে বেঁচতে দেওয়ার জন্য চতুর্থ নম্বর সুপারিশ হবে হাসরের মাঠে একদল মানুষকে সহজ হিসাব দিয়া পেহসতে দেওয়ার জন্য পঞ্চম নম্বর সুপারিশ হবে হাসরের মাঠে একদল মানুষকে অল্প দিনের জন্য জাহান নামি সাব্যস্ত হয়েছে অল্প দিনের জন্য জাহান নামে দিয়া কলঙ্কিত না করিয়া মাফ করিয়া দেওয়ার জন্য পাঁচ নম্বর সুমারিশ হবে হাসরের মাঠে ছয় নম্বর সুপারিশ হবে দীর্ঘ মেয়াদী জাহান নামীরা জাহান নামের শাস্তির মেয়াদ পূর্ণ হওয়ার অল্প দিন বাকি থাকতেই তাদেরকে না যাত দেওয়ার জন্য সুপারিশ এই সর্বমোট ছয় প্রকার সুপারিশ হবে হাসনের মাঠে তোমাদের যে প্রকার সুপারিশের দ্বারা এই কথা পরিষ্কার হইয়া গেল যে পরকালের অল্প দিনের জন্য কেউ জাহান না অল্প দিনের জন্য কেউ জাহান নামে যাবে না কোন যদি হাসনের বিচারে সাব্যস্ত হয় অল্প দিনের জন্য সে জাহান শাস্তির একে আলেমগন তামিল কীর হকালিউরের সুপারিশে কেউ অল্প দিনের জন্য জাহান নামে নাহে পঞ্চম প্রকারের সুপারিশের বিবরণের দ্বারা এই কথা পরিষ্কার যারা যাবে দীর্ঘ জন্য যাবে আর হয় চিরকালের জন্য যাবে সেদিন কাকিরেরা জাহান নামে যাবে চিরকালের জন্য মুসলমান জাহান নামে যাবে বাহাত্তর দল মুসলমান জাহান নামে যাবে কতদিনের জন্য দীর্ঘ মেয়াদের জন্য অল্প দিনের জন্যও নয় আর চিরকালের জন্যও নয় মহত্তরদুল মুসলমান হাসলের বিচারে জাহান নামে যাবে দীর্ঘ মেয়াদের জন্য এখানে আবার কিছু লোকে মনে করবে ঠিক আছে আমরা নামাজ না প্রজ মুসলমান আছি তো আমরা রুদানা দেখলেও মুসলমান আছি আমরা সুদের কারবার গুসের কারবার করলেও চুরি ডাকাতি সন্ত্রাস ইত্যাদি করলেও আমরা মুসলমান আসিত আমরা দীর্ঘ মেয়াদের জন্য জাহান নামে গেলেও কোন না কোনদিন আল্লাহ পাতরাব্বুল আলমিন আমাদেরকে নাজ দিয়ে ভেস্ত দিয়া দিবেন ঠিক আছে আল্লাহ যখন ভেস্ত দেবেন তখন যাব এরাক পর্যন্ত জাহান নামে থাকবো এরকম অনেকে মনকে সান্ত্বনা দেয় বিশেষ করে পাপিরা নিজেদের মনকে এইভাবেই শান্তনা দেয় নভ্যামাজিরা মনকে এইভাবেই শান্ত লা দেয় চুরেরা নিজেদের মনকে এইভাবেই শান্তনা দেয় সুতকুর গুসকুর মধুরেরা খুনি হাইজাকার চিন্তাইকারী জিনাকার বদমাসেরা এইভাবেই মনকে শান্তনা দেয় ঠিক আছে কোন না কোনদিন আল্লাহ জাহান নাম থেকে নাজার দিবেন তো তখন আমার জাননা থেকে দেবে যে সমস্ত পাপিষ্টরা নিজেদের মনকে শান্তনা দাও তাদেরকে আমি জিজ্ঞেস করি একটা মোমবাতি জ্বালাও মোমবাতি জ্বালাইয়া তোমার হাতের আঙ্গুলটা মোমবাতির আগুনে রাখো দীর্ঘমেয়াদী নয় পাঁচ মিনিট আছে কি আপনাদের মধ্যে এমন কোনো বাহাদুর একটা মোমবাতির আগুনের মধ্যে নিজের আঙ্গুলটাকে পাঁচ মিনিট দিয়া রাখবে টু শব্দ করবে না উ করবে না চিৎকার দিবে না নরাচরা করবে না নির্তব্ধ হইয়া নিজের হাতের আঙ্গুলটা মোমবাতির আগুনের মধ্যে পাঁচ মিনিট দিয়া রাখবে এমন বাহাদুর আছে আপনাদের কাছে কেউ নেই তাহলে যে দুনিয়ার সামান্য আগুনের মধ্যে যে দুনিয়ার মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুলটা পাঁচ মিনিট দিয়ে রাখার মতো দুঃসাহস তোমার নাই বেমাজি হইয়া বেরোজাদার হইয়া জাকাত বন্ধ করিয়া হজ বন্ধ করিয়া চুর হইয়া জাকাত হইয়া বদমাস হইয়া সন্ত্রাসী হইয়া চিন্তাইকারী হইয়া জিনাকার হইয়া তুমি লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত সমস্ত শরীর জাহান আগুনে ডুবাইয়া রাখার জন্য কোন দুঃসাহসে তৈয়ার হইলা আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন কোন মুসলমান সেকেন্ডের জন্য জাহান নামে যাওয়ার সাহস করতে পারে সুতরাং আপনারা কি লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত জাহান নামের আগুনে সাজা ভুগ করার পরে নজাক পাইতে চান না আগুনে স্পর্শ করার আগে বেরতে চান জাহান নামের আগুন সইবার আগে যদি বেসতে যেতে চান তাহলে মুসলমান আসিতে বললেই হবে না নামাজি হইতে হবে মুসলমান আসিতে বললেই হবে না রোজাদার হইতে হবে মুসলমান আসিতে বললেই হবে না সব রকমের গুণা তবা করিয়া ছাড়িয়া দিতে হবে যদি জাহান নামের আগুনে সইবার আগে যদি ব্যস্ত যেতে হয় কিছু আনুষঙ্গিক কথা বললাম এখন মূল আলোচনায় যাইভে রসুল্লাহ আমার উম্মত মুসলমানের তিয়াত্তর দলে বিভক্ত হবে তোর মধ্যে দল মুসলমান হবে জাহান নামী কতদিনের জন্য আপনারা কেউ রাজছেন কেউ রাজাছেন তাহলে বাহাত্তর দলের অন্তর্ভুক্ত হইতে কেউ রাজি নাই এরপরে আল্লাহ রসুল বলেন একটা মুসলমানের দল হবে বেহেস্তি আল্লাহ রসুল তার অন্দর সাইয়া বাহত্তর দল মুসলমান জাহান হবে কোন কারণে ওই রক্তের কোনায় কোনায় রোগে রেখায় দুনিয়ার অবাধ বুক বিলাসের লালসা তাদের রক্তের কোনায় কোনায় মিশে যাবে দুনিয়ার বুক বিলাসের লুভ লালসায় পড়িয়া তারা ধর্মের নাম ব্যবহার করবে দুনিয়ার স্বাস্থ্য আদায়ের জন্য ধর্মের কাজ করবে কিন্তু দুনিয়াতে অবাধ বুক বিলাসে মাত্র থাকবে এই কারণে বাহাত্তর দল পরকালে জাহান্নামী হবে একদল মাত্র মুসলমান এরা ধর্মের নামও ব্যবহার করবে না দুনিয়ার কোন স্বার্থের কারণে ধর্মের কোন কাজও করবে না দুনিয়ার কোন স্বার্থের কারণে বরং আল্লাহর কোরআনে বর্ণিত সিরাতে মুস্তকিমের মাধ্যমে সুজা পথে বেহেস্ত যাওয়ার জন্য ধর্ম ব্যবহার করবে সুজা পথে বেসতে যাওয়ার আশায় ধর্ম পালন করবে এক কথায় বা হত্তুরদল মুসলমানও ইসলাম ধর্মকে ব্যবহার করবে এক একদল মুসলমানও ইসলাম ধর্ম পালন করবে বা হত্যুর দল মুসলমান ইসলাম ধর্ম ব্যবহার করিয়াও জাহান্নানি কেন দুনিয়ার নুবলালসার কারণে এক একদল মুসলমান ইসলাম ধর্ম পালন করিয়া জাহ্নাতি কেন এরা দুনিয়ার নুব লালসার কারণে ধর্ম ব্যবহার করে না এরা সিরাতে মুস্তাকিমের মাধ্যমে সুধাপতে বেঁচতে যাওয়ার জন্য ধর্মকে পালন করে এখন প্রশ্ন জাগে मुसलमान अंतर दुनिया लूप लालसा एकदल मुसलमान अंतर व्यस्त आशा आज बहत्तर दल जहान नामी एक दल जान्नि चिन्ह क्रेमण दुनिया लालसा और कार अंतरे जाननते आशा कुल लुकटा इसलमर नाम व्यवहार करते व्यस्त आशाय लोकटा इसलमर नाम व्यवहार करते दुनिया लालसाय लोकता इसलमर का आशाय ইসলামের কাজ করতেছে দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার করিম সাল্লাহ আলহ্লামের দরবারে উপস্থিত হবা এরম জিজ্ঞাসা করলেন নব আল্লাহ রসুল যে বাহত্তর দল জাহান্নামী হবে দুনিয়ার লালসার কারণে এদের লালসাওয়া তাকে অন্তরে আর যে একদল মুসলমান দেহেস কি হবে দেশের আশা অন্তরে নিয়ে ধর্ম পালন করার কারণে এদের ব্যস্তে যাওয়ার আশাও অন্তরে থাকে দুনিয়ার লালসাও তাকে অন্তরে দেশের আশাও তাকে অন্তরে সুতরাং কুন কোন মুসলমান দুনিয়ার লালসায় ধর্ম ব্যবহার করে আর কুন কোন মুসলমান দেশতে যাওয়ার আশায় ধর্ম পালন করে আমরা চিনব কেমন করে কালু মন হিয়া ইয়া রসুল আল্লাহ ওফি রেবায়তিন কালু মা রসুল আল্লাহ ওবু আল্লাহর রসুল ওই বৃহস্পতি দলটাকে জাহান্নামী বাহাত্তর দল মুসলমান থেকে আলাদা করে এক চিনবার উপায় কি ইয়ার রাসুল আল্লাহ ওগু আল্লাহর প্রশ্ন বুঝলেন কিনা বাহতর দল মুসলমান ইসলাম ধর্মকে ব্যবহার করে কিন্তু দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার লালসা। এক দল মুসলমান ইসলাম ধর্ম পালন করে সুধা পথে ব্যস্তে যাওয়ার আশায় কার অন্তরে দুনিয়ার লালসা কার অন্তরে বেহেস্তের আশা চিনব কেমন করে এই প্রশ্নটা আপনাদের পক্ষ থেকে স্বয়ং সাহবায় কেরাম সরাসরি মোহাম্মদুর রসুল্লাহ দরবারে পেশ করলেন ইয়া রসুল্লাহ এই দলটাকে ওদের থেকে আলাদা করে চিনব কেমন করে এখানে আরো একটা আনুষঙ্গিক প্রশ্ন আছে সে যা এই হাবিফ এই ব্যাপারে জ্বলন্ত প্রমাণ যে সাহাবায়াম রসুল করিম সালামাল বলেছিলেন কালু মাহিয়া রাসুলের দেখুন রাসুল্লাহ কোথায় হাদিসের কিতাবে উল্লেখ আছে সাহাবায় কেরাম রসুলকে বলেছেন রাসুল আল্লাহ ওবোল্লা এই হাদিস এই কথার প্রমাণ কিনা যে সাহাবাগান রসুলকে ইয়ারসুল্লাহ বলেছেন বিভিন্ন হাদিসে এই কথা আছে কিনা নাই আছে এই জন্য এখানে আরেকটা আনুষঙ্গিক প্রশ্নের জবাব না দিয়া সঙ্গে কথা আলোচনা করা যায় না যে সাহবায় এরাম যদি সরাসরি বলে সম্বোধন করতে পারেন তাহলে আমরা দেড় হাজার বছরের পরের যুগের নিরীহেরা আমরা বলতে ইয়ার না কেন সাহাবায় এরাম যদি সরাসরি নবীকে ইয়ারসুল্লাহ বললেন আমরা নবীকে ইয়ারসুল্লাহ বললে ভতিনা কোথায় প্রশ্ন বুঝলেন কিনা জবাব বোঝার আগে একটা কথা বুঝুন সাহবায় এরাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাস্লামকে सुल्लाह सम्बोधन करत रसूल हाजिर मने करा रसुलर दरबारे हाजिरा दिया रकम बोझ सहबा खेराम नबी के रसुल्लाह डाक दबीजे दरबारे हाजिरा दिए मैने नबीर दरबारे हाजिरा दियाे रसुल मारे यहाँ नबीर दरबारे हाजिरा दिया यार्ला नबी तरफ दरबारे हाजिरा दिए তাহলে সহায়ের ইয়ারসুল্লাহ আর এদের ইয়ার রাসুল আল্লাহ কোন পার্থক্য আছে কি সামান্য তোমার না আকাশ পাতাল বিষয়টা উদাহরণ আপনাদের সামনে পেশ করি আল্লাহদ্ মনসুর হল্লাদ আনাল হক বলেছিলেন আমি খুদা বলে তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন ফেরা উনো আনারক বলেছিল আমি খুদা বলে পৃথিবীর কুক তো কাপড় গেল